সালামুকুম ববরকাত بسم الله الله الله الحمد لله رب والسلام على سيد نبينا محمد وعلى آله وصحبه أما بعد فقد قال رحمه الله تعالى وان بن رضي الله عنه قال قال رسول الله صلی اللہ علیہ وسلم القوم لكتاب الله تعالى রিমা সঈদুল في তানি নমস্ন রসূল সক্রম তিন কফা في কা নস্সম মহম হজরা ফাইন কানফিল হিজরাফ আকদা মোহাম সিল্লাপাক আল্লাহাক রব আলিন আমাদের প্রতি সালাত ফরজ করেছেন সালাত এবং সালামাজ রসুল উল্লাহ সাল্লামের উপর যিনি আমাদেরকে সালাত আদায়ের পদ্ধতি সম্পর্কে সঠিক হদায়ত পেশ করেছেন আল্লাহ পাকের পক্ষ থেকে আমাদের বোলবুল মারামের হাদিসের আজকের যে বিষয়বস্তু শুরু হবে তা হচ্ছে বা আসল বিষয়বস্তু হচ্ছে এমামত এবং জামাত সম্পর্কে আর আজকে এমামতের হকদার কে এমামতির অধিকার কে রাখে এই বিষয়ে হাদিস রয়েছে আমাদের সামনে আব্দুল্লাহ থেকে যে ব্যক্তি মহান আল্লাহর কিতাব সর্বাধিক রাখে আকরা আহম মানে সর্বাধিক পড়ে আকরা আহম মানে আহাজ আকরাহম মানে এই নয় যে सबचाई बस क्यों भलो एट अर्थ नई अर्थ ना आक्राहम सब चाहिए तेलावत करोम आफाज उद्देश्य कारण जरा जत बी कुरान सूंदर मुखस्त राा तीन तेलावत कर बार बार कत बार तेलावत कर शब्द तेलावत नया तेलावत नर तर अर्थ बुझे কতবার যে অর্থ বোঝার জন্য পড়েছে তাহলে সে বেশি পড়েছে অর্থ কিন্তু এর ব্যাখ্যা বা তফসির যা হাদিসের সারেহীন ভাষ্যকাররা বলেছেন সেটা হচ্ছে আহফাজ যে যত বেশি সুন্দর মুখস্থ রাখে এবং মুখস্থ রাখা মানে অনারবদের সেন্সে মগজে ঢুকে আছে মুখস্থ রাখা মানে অর্থ বুঝুক আর না বাজুক বুঝুক যে কোনো জায়গায় থেকে মুখস্থ শুনিয়ে দিলে সবচেয়ে বেশি ভালো মুখস্থ না এটা অর্থ নয় আসলে আরবরা এটা বুঝতেন না কারণ কোন আরব অর্থ বুঝে না আর শুধু হাফেজ এটা হয় না আরবি ভাষায় হয়েছে আর কোরআনিক্যারিম প্রথম মুখস্থ করেছে আরবরা আর রসলাই সাহাবাই সাহবাইকরামরা তারা অর্থ না বুঝে একটি আয়াতের আগে বাড়তেন না সাহাবিরা অর্থ না বুঝে তরজমাতব সির না বুঝে কি আমল না করে আগে বাড়তেন না তো তোমার যার যত ভালো মুখস্থ আছে এবং তার সাথে সাথে কোরআনে কেরিমের জ্ঞান ফিক কোরআন করিমের সির বুঝে এটা হচ্ছে এই হাদিসের অর্থ সে বেশি হকদার তাহলে আমাদের সামনে যদি দুটো লোক আসে একটা লোক কোরআন খুব সুন্দর মুখস্থ রাখে বা বেশি পরিমাণ মুখস্থ আছে আর খুব ভালো কারি কণ্ঠ শহর খুব সুন্দর কিন্তু কোরআনের তার তেমন বুঝে না অল্প বুঝে অথবা বুঝেই না যেমন অনারব অধিকাংশ হাফেজের অবস্থা আর আরেকজন আমাদের সামনে আছে যে কোরআন মুখস্থ রাখে আর তার সাথে সাথে কোরআনের তারপরে যেমন তফসিরো বুঝি আল্লাপা কি সম্বোধন করেছেন মানব জাতিকে তাকে কি সম্বোধন করা হচ্ছে সে যে পাঠ করছে সে কি বলছে বুঝছে এই কোরআন এর আয় থেকে কি বুঝলাম আমি কি উপলব্ধি করলাম ইস্তেমবাদ কি হইল বুঝে ফেক কোরআনের জ্ঞান রয়েছে দুটো লোক যদি আমাদের সামনে আসে দুটোর মধ্যে যে অর্থ বুঝে না সে কিন্তু বেশি সুন্দর তেলাত করে আর বেশি মুখস্থ আছে তাহলে কাকে আগে বাড়াইবেন অর্থ বোঝার সাথে সাথে যার কোরআন মুখস্ত এমামতি তার যায় কিন্তু যদি লহানে হালকা ভুল হয় এজারে ফা গুন্না এগুলো তো ভুল অর্থ না অর্থ পাল্টিয়ে যায় না সে তারা এতে কোন অসুবিধা তবে হালকা ভুল ইট লহান তো কোরআন তেলাওতের ক্ষেত্রে দুই রকম ভুল হয়ে থাকে যদি বড় ধরনের ভুল অর্থ পরিবর্তন হয়ে যায় তাহলে এইরকম পড়লে গুণাগার হবে আর কোরআন অধিকাংশ লোক ই মুসলিম সমাজের না ইজহার বুঝে না ইফা বুঝে না গুন্না বুঝে না কি বলে মদ বুঝে মোত্তসেল বুঝে না মুনফাসেল বুঝে লাজম বুঝে না আরেস বুঝে সব কি বুঝে হ্যাঁ তার মানে কি বোঝা জরুরি তবে এগুলো বুঝলে ভালো এগুলো এই জন্য এর আগে একদিন একটা কথা বলেছিলাম দুই সাহাবের মাঝে তুলনা করে একদিকে কাকে এম দিয়েছেন মরু আবা বাক ইনফালিয়ালাস আবরকে হুকুম করো সে নামাজ পড়ায় লোকজনকে অসুস্থ অবস্থায় রসলাম যখন অসুস্থ হয়ে গেলেন পূর্ব মুহূর্তে অসুস্থ রসুল আওয়াজ পড়ে তো আসতে পারেন না একটা আয়াত করতে পারবেনা কান্নায় ভেঙে পড়বে আর কাউ কি বলেন উমার কি বলেন রসল সামনে বার করে বলা হচ্ছে না মরু আবা বাকিন আহবাকি বলো সেই নামাজ পড়াবে তাই না আকার মুখস্থ ছিল তার সাথে সাথে শাহাবাই কিরামদের সবচেয়ে ছিল সেজন্য তাকে প্রাধান্য দেওয়া হয়েছে এবং এর মাধ্যমে ইঙ্গিত করা হয়েছে যে এ মসজিদের ছোট এমামত ছোট নেতৃত্ব ক্ষুদ্র নেতৃত্ব দিয়ে রসুল উল্লাম ইঙ্গিত করে দিয়েছেন বৃহৎ নেতৃত্বের দিকে এমামাতে সোগরাদি এমামাতে উজমা এমামাতে উজমা মানে দেশের খালিফা দেশের খালিফা দেশের নায়ক কে হবে আমার পরে এর মাধ্যম ইঙ্গিত যাওবকর হবে অন্য কেউ না এভাবে রসল্লা বিভিন্ন কথা কাজের মাধ্যমে আর বিশেষ করে এই নামাজের এমামুতি তাকে দিয়ে গেছেন রসল সাল্লাম এর মাধ্যমে বুঝিয়ে দিয়েছেন সাহবাঈ কিরমদেরকে আমার পরে খলিফা হবে অবাকর যদি দেখা যায় যে কোরআনের একই রকমের হাফেজে একই পর আলেম। তাহলে দেখতে আলম বি দেখতে হবে দুইজনের মাঝে কে বেশি সন্না সম্পর্কে হাদিস সম্পর্কে বেশি জ্ঞান রাখে তাহলে দ্বিতীয় বিষয় আসল এখন দেখতে হবে দুইজন কোরআনের জ্ঞানে তো সমান হয়ে যাচ্ছে না আর একজন হাদিসের শহী জৈফ বুঝে বেড়ে গেল বেড়ে গেল তাহলে এই পার্থক্য হবেই হয়তো তাও যদি না হয় দেখা গেল যে না ও হাদিস বুঝা তো জ্ঞানের ক্ষেত্রেও সমান হয়ে গেল নাই যেহেতু মক্কা বিজয়ের পূর্বে হিজরত ফরজ ছিল হিজরত করতে গিয়ে সাহাবাইকার যখন নির্দেশ দিয়েছেন রাসুল্লাহ কেউ তাড়াতাড়ি হিজরত করেছেন আর থাকবে না হুকুম হয়ে গেছে অনুমতি পেয়ে গেছে তাড়াতাড়ি মক্কা ছাড়ি এই দারুল হারবে আর দারুলা তখন মক্কা দারুল হার দারুল কাফের যুদ্ধের ঘোষণা করে রেখেছি ইসলামের বিরুদ্ধে মুসলিমদের মক্কা সবচেয়ে কোন একসময় সে দারুল হার ছিল যুদ্ধের অবস্থা ছিল ও মুসলিমদের নেতৃত্ব কাফেরদের নেতৃত্ব ছিল আল্লাহিদের সেখানে আর মদিনা দারুল ইসলাম হতে চলেছে যাও মদিনা হিজারত করো ফাইন কানফিল হিজরা নাম বলছেন যে যদি হিজরতে তারা বরাবর হয়ে যায় এটা তো তিন নম্বর কী সমান সমান একই সাথে হিজরত করেছে দুজনে একই দিনে রসুল্লা সাহাশালাম সাহবাইকেরাম ছাড়া যারা মহাজরিন তাদের ছাড়া আর অন্যদের ক্ষেত্রে হিজরতের বিষয়টি হয়তো প্রযোজ্য নাই তাহলে এটা তখন অফ হয়ে যাবে হিজরতটা বাদ দেন তাহলে তারপরে কি আসবে আকদা সিলমান হিজরত সমান হয়ে যায় অথবা হিজরত নেই যেমন আজকাল কোন মসজিদ তৈরি করেছে আর এমামতি দিতে হবে গ্রামের এমামতির জন্য কয়েকজনকে দেখছে যে এরা যোগ যোগ্য হইতে পারে কাকে এমামত দেব আর বিশেষ করে একজন এক গোত্রের একজন আর এক গোত্রের এরও সমর্থক আছে ওরও সমর্থক আছে এক বড় ফেতন আমাদের দেশে সরকার যদি নিযুক্ত করে দেয় অনেকটা সহজ ওইটা বিষয় আবার আলাদা সরকার যাকে নিযুক্ত করে দেবে সেই এমাম সে আফজাল হোক আর মফজুল শ্রেষ্ঠ থাকতে যদি তার নিম্ন স্তরের কোন ব্যক্তিকে নির্ধারিত করে দেয় তাহলে সেই এমাম যদি তার এসে এমামতির যোগ্যতা রাখে তবে সরকারের ওপরে ফরজ এই দায়িত্ব যে সেই ক্ষেত্রেও খেয়াল রাখবে যে এমামতির হকদার এই গ্রামে এই শহরে কি হইতে পারে যেমন সাধারণ লোকদের জন্য দিনের বিধি বিধান তেমন যারা ক্ষমতায় রয়েছে তাদের জন্য দিনের বিধি বিধান ফরজ পালন করা যদি সমান হয়ে যায় এই সব বিষয়ে ফাঁক দা মোহাম্মদ সিল্মান দেখতে হবে যে কে আগে ইসলাম কবুল করেছে কে আগে মুসলিম হয়েছে হ্যাঁ ছিল সব কবর মাজারপন্থী বিধার্থী সব তবাক এসছে আর দেখছেন যে কোরআনে কোরআনেও ওই একই সমান তারপরে হাদিসের জ্ঞানও সমান তাহলে কি করতে হবে সহি আকিদা কি আগে গ্রহণ করেছে একটা লোক দশ বছর থেকে সহিদা ধারণ করেছে আরেকটা লোক এই এক বছর দু হয়েছে তার সহি আকিদা গ্রহণ করা তাহলে এটা এই ক্ষেত্রে এই মাছটা ইস্তেমাত করতে হবে কারণ যে বিশেষ করে যদি শির থাকে তো বড় রোগ বিধা তো ছোট রোগ নয় কভিরাগুন না বিধা জীবন জীবনযাপন করত। क्त जन्म दूरी सहाबी जन्म सूत्र इनजो पार्थक रहे दिखा मर्यादार दिखाई आगे बढ़े जाए क প্রাধান্য পাবে কে মর্যাদার অধিকারী এই ক্ষেত্রে মুসলিম যেমন হাসান হুসেন্লাহা বলেন এরাইসলাম কবুল করেছে নাকি না যখন জন্ম নিয়েছে জন্ম হয়েছে মুসলিম মুসলিম পরিবারে আর আমাদের দেশের মতো নামধারী মুসলিমও না ঘরে আর যান ধরেন অনেকদিন থেকেছে তারপর ইসলাম কবুল আসার মোবাসা এইটা আলাদা কথা আলাদা বিষয় কিন্তু এই গুণটা এই বৈশিষ্ট্য এমন একটা বৈশিষ্ট্য যা অন্যদের মধ্যে নেই অনেকদিন বা গুমরাহিতে ছিল তারপরে তবা করে এসছে ইসলামের ক্ষেত্রে দেখতে হবে যে কি আগে ইসলাম কবুল করেছে আজকাল আহমদুলিল্লাহ সব জন্মসতের মুসলিম তাহলে এই ক্ষেত্রে এটা আমাদের ক্ষেত্রে প্রযোজ্য না। তাহলে কি দেখতে হবে দাঁত বয়স তাহলে দেখতে হবে যে কোরআনেও সমান কোরআনের জ্ঞানে কোরআন মুখস্থ রাখাই হাদিসের ও সমান আর যেগুলি বলা হইলে ওগুলো হয়তো নাই অথবা সমান সেগুলোতে তাহলে কি দেখতে হবে যে বয়সে বেশি দেখা যাচ্ছে একজনের বয়স চল্লিশ আর একজন পঁচিশ ত্রিশ তাহলে কাকে দেবেন এমামত যার বয়স বেশি হ্যাঁ যার বয়সে বেশি তাকে এমামত দেবেন অবশ্যই আর সাধারণত নেক মানুষের আর যার ভালো মানুষ বিশেষ করে নে সৎ জীবন যাপন করে রাসোরামের হাদিসে রয়েছে অফির একটি হাদিসে যেহম সিন্ন যদি এর আগের বিষয়গুলিতে সমান সমান হয়ে যায় তাহলে বয়স যার বেশি সে হবে সে এমাম হবে ওয়ালাইয়া উম্মান আর কোন মানুষ অন্য কোন মানুষের রাজত্বে বা মালিকানায় গিয়ে এমামত করবে না কোন একজন মানুষ কোথাও যদি মালিক থাকে তার মালিকানায় হস্তক্ষেপ করে সেখানে গিয়ে এমামতি করবে না যদিও সে শ্রেষ্ঠ হোক না কেনা যেমন মসজিদের নির্ধারিত এমাম মসজিদে নির্ধারিত বা নির্ধারিত ইমাম নিয়মিত পাঁচকি করে সে হচ্ছে এমাম রাতে ফার্সির খুব প্রভাব রয়েছে আমাদের দেশে আদালত आयतार परे, काजी, ना? उकील, उकील. बहु बहु शब्द रहा फार्सीब्देगुल भाषा छोड़ मोगलामल कारो नेतृत्व नेतृत्व रही कारो ओने गए क्यों मेमत करा व्यापक कथा तरह मस्जिद আর না। এই ক্ষেত্রে আপনাদের একটু সচেতন হওয়া উচিত আপনারা অনেক মসজিদে যান যেখানে হয়তো ইমাম হাফেজ কিছু জানে না কোরআন হাদিসের জ্ঞান না শুধু হাফেজ হয়তো মসজিদের খাদে ও মেমামতি করে গিয়েছেন দর্শ দিতে আপনি আর যাওয়ার পরে ওকে জিজ্ঞাসা করলেন আগে বেড়ে চলে গেলেন নামাজ পড়ানোর জন্য না এটা উচিত না করবেন না করি না। তো ওর ওপর বিদাত আমার কিছুই হবে না হ্যাঁ আর আল্লাহাক বলেননি এই বিষয়ে মশলাটাও আসছে যে আল্লাহাক বলেনি যে কারো অন্তর খুলে খুলে দেখো যে কতটা ওর মধ্যে বিদাত আছে না আছে অথবা তদন্ত শুরু করে দাও হ্যাঁ আসল হচ্ছে যে কোন মুসলিম এমনি একটা মুসলিম দেখছেন যে দাঁড়িয়ে নাই নামাজ নামাজ জামাত শুরু করেছে আর আপনি গেলেন এই লোকটা যখন দাড়ি নাই নামাজ পড়ে কি না ফজর পড়ে কি পড়ে না মুসলিম মানে ফজর পড়ে সে পড়ে না তার উপর তার মুসিবত আসবে আল্লাহ তাকে শাস্তি দেবেন কিন্তু আপনার নামাজের কোন ক্ষতি হবে না যেখানে কারো নেতৃত্ব রয়েছে কারো বাড়িতে গেছেন ওখানে মানে একটা হইতে পারে রমজান মাসের জামাত তারা জামাত হইতে পারে আপনি আগে বেড়ে যাবেন আর কোন মানুষ যেন অন্য কারো বাড়িতে গিয়ে তার বিশেষ স্থানে তাকরেমা বিশেষ बंधु मानूस जा महिला लम्बा हो गेडे गांधी ना बसते क्या बेडे ग সাধারণ যেগুলি রাখা আছে চেয়ার রাখা আছে অথবা সোফা রাখা আছে যেখানে বসেন আর বুঝতে পারছি না কখন নিষেধ রয়েছে কারণ এটা সে মাইন্ড করতে পারে কেমন লোক ঠিক না এই মাসলা থেকে অনেক কিছু এইরকম কাছাকাছি অনেক মাসাইল রয়েছে যে মশাইল লম্বা করতে চাই আলোচনা হবে না একটা লোকের বাড়ি যার বাড়ি যেতে দেন ওকে দরজাটা খুলতে দেন অথবা হইতে পারে নিয়ম যে ওকে দেখলেই ওর ওয়াইফ সামনে চলে আসবে অথবা ওর মেরা চলে আসতে পারে যেকোনো কিছু হইতে পারে হ্যাঁ আর তারপরে যখন বলা হবে আসুন তখন যান আপনি আগে আগে চলে যাচ্ছেন রহ মুসলিম হাদিসটি সে হাদিসে মসজিদের এমামতের কথা বলা হয়েছে কিন্তু এই মসজিদের এমামত দিয়ে বড় এমামত যেটি অর্থাৎ দেশের নেতৃত্ব এর দিকে ইঙ্গিত করা হয়েছে যে এই ক্ষুদ্র একটা মসজিদ পঞ্চাশের ক্ষেত্রে হাদিসের জ্ঞান রয়েছে ইমানো আগে হিজরত করেছে মানে ইমান আমলে ভালো বয়স্ক মানুষ মানে যত একটা নেকলোকের বয়স বাড়বে যে কথাটা বলছিলাম মনে হয় সম্পূর্ণ যত বয়স বাড়বে তত বেশি তার মধ্যে আসবে আসবে যদি নেকলোক হয় লোকটা পঁচিশ বছর বয়সেও নেক মানুষ ছিল আর চল্লিশ বছর বয়সে অবশ্যই পার্থক্য হবে পঁচিশ বছর বয়সে হয়তো ছিল না হ্যাঁ চোখে পানি আসতো না আল্লাহার নামের চিন্তা হইত না মতের চিন্তা হইত না এখন তো পঁচিশ বয়স কিন্তু ৪০ এখন চিন্তা হচ্ছে তাই অনেক পার্থক্য হইতে পারে আর এর বিপরীতটা হয় তাহলে জানতে হবে যে লক্ষণ খারাপ ভাগ্য খারাপ আছে হয়তো তাকে তার সংশোধন করা উচিত اللہ پاکرب الم جن مسلم در کے بھالو دان کرتا دان کرم دان کرکب الم جانوس درد پودے کے اللہ پاکل মারফু নাই জাবেছেন কোন মহিলা যেন কোন পুরুষের এমামত না করে মানে মহিলা এমাম আর মোকুষ এটা জায়জ নয় না করে যেন আরবি মহাজেরান আর কোন বেদ জাজাবর যেন মহাজের ব্যক্তি যে হিজরত করেছে দিন শিকার জন্য তার এমামত না করে আরবি কে আজকালকার যুগের গ্রামের লোক না আজকালকার যুগের গ্রামের লোক হইতে পারে যে যথেষ্ট শিক্ষিত আমাদের দেশের গ্রামগুলি কিন্তু এই আরব দেশের মরুভূমি এলাকায় যে যাজাবর বাস করে ওইরকম নাই এই দুটোতে অনেক পার্থক্য রয়েছে আমাদের শিক্ষার ব্যবস্থা আছে হতে পারে যেহেতু এত ছোটাছুটি করে না রুজি রোজগারের জন্য শহরের লোকের মতো যার ফলে এলএম শিখার সুযোগ বেশি পায় গ্রামের লোকই হয়তো করোনা আদেশের জ্ঞান বেশি রাখে অনেক ক্ষেত্রে আর শহরের লোক সকালে বেরোয় রুজির জন্য বাসা ভাড়া আছে তারপরে শহরে বসবাস করলে ফ্রিজ ছাড়া চলা যাবে না এসি ছাড়া চলা যাবে না বিদ্যুৎ ছাড়া চলা যাবে এই বিল দিতে হবে সেই বিল দিতে হবে টেলিফোন লাগবে কত কি তার খরচ কত বেশি তাই না যার ফলে সকালে বেরো রাত এগারোটা বারোটা না এলে ওই পেটের ব্যবস্থা করে ফিরতে পারে না রেল শিখবে কোথায় আজকাল অধিকাংশ লোক জরুরি নাই যে শহরে থাকলে দিন সম্পর্কে জ্ঞান বেশি রাখে শহরে থেকেও দিন শেখার সুযোগ পায় না तब अनेक जब पेट पेटर जगह आलोचनार्वस्था ग्रामीण व्यवस्था नहीं अज्ञता बिराज आदह जरा ओटो चार लोक बसबाद कर दो चार भाई হ্যাঁ একটা বাপে চার পাঁচটা ছেলেও শুধু ওইখানে বসবাস করে পঞ্চাশ কিলোমিটার একশো কিলোমিটার যারা ছাগল নিয়ে হ্যাঁ নিয়ে ওট নিয়ে চড়াচ্ছে আর একটা খেমা লাগিয়ে দিয়েছে আছে যতক্ষণ ঘাস পানি আছে থাকলো ঘাস নেই ঘাস শেষ ওখান থেকে আবার চললো দু আবার কোথাও চলে গেল তারপরে ইসলাম কবুল করলেও আর মোনফিগি যদি দূর হয়েও যায় ঠিক আছে এগুলো যারা ইসলাম কবুল করে নিল আল্লাপের যে হুদুদ সীমানা রয়েছে এই মর্মে একটা ঘটনা মনে পড়লো শেখ মোহাম্মদ বিন সহ ওসাইম রাহেম তিনি একবার এমামতি করেছিলেন আর সরে কাপরিন শুরু করেছেন মা গরিব হেমামত ছিল তার ছাত্ররা বয়ন করেছে সুরাই কাফের সুরায় কাফেরন একটু ভুল হয়ে যেতে পারে ভালো ভালো আলেম আর একবার যদি ওই খেউ ছুটে যায় একটা সুতা মতো জিনিস একবার যদি ফেসে যাবে এইরকম আছে খানিকটা তো একটু ভুল হয়ে গেছে দিয়ে গড়বড় করে দিয়েছেন একটু হ্যাঁ ওইটাকে তালখিম করতে পিছন থেকে বলতে হয়েছে সুরায় কাফেরুন পড়তে গিয়ে ভুল হয়ে যায় ছিল পিছনে আরবি বেদুইন যা আর নামাজ পড়িতে লেগেছে সালাম ফেরার পরে বলছে মুসলিমদের ওস্তাদ শেখ মুহম ওসাইম রাহম আজ এই বিংশ শতাব্দীর জন আলেম আমি মনে করি এরা আসল আলম তিনজন আলেমের দ্বিতীয় বা তৃতীয় তিনি শেখ আব্দুল্লাহ শেখ মুহমানী এবং শেষ আছে না হঠাৎ করে ভুল হয়ে যেতে পারে বেহির জায়গায় বেয়া যেতে পারে আরে দেখো দেখো মাদানি আর এত বড় বড় লেকচার ঝাড়ছে দার আর বলছে যে দেখো করার নেই করছে ভুল হইতে পারে না এগুলো হচ্ছে মূর্খদের পরিচয় যে মনে হচ্ছে যে কেউ আলেম হয়েছে নাকি আমিও মানুষ আচার আচরণ ওই বুঝে না অশিক্ষিত লোকেরা বিশেষ করে যারা মূর্খ মানুষ তারা বুঝে ওলা ফাজের অনুম আর কোন গনাগার ব্যক্তি যেন কোন দিনদার ব্যক্তির মামত না করে তারপরে আরো কিছু আরাম নেই সামনে মামত দিতে বেড়ে গেল এরকম যেন না করে হাদিসটা যদি সহি হতো তাহলে তো কাজী হয়ে যেত তবে হাদিস সহি না হইলেও এই হাদিস দলিলে পেশ করা যাবে না কারণ সমর্থনে সেই হাদিস রয়েছে বা সেই সেই হাদিস দ্বারা এই বিষয়গুলি প্রমাণিত যে কোন মহিলা পুরুষদের এমত করতে পারবে না তবে মহিলা মহিলার মামত করতে পারে মহিলা মহিলার মেমামত করবে আর যদি পুরুষ মহিলা একসাথে নামাজ পড়ে পেছনে মহিলারা তাহলে আর তাও মনে হয় টি শার্ট আর জিন্স প্যান্ট পরে এটা ইসলাম আর যদি দেখা যায় যে একজন মানুষ দিন সম্পর্কে যথেষ্ট জ্ঞান রাখে আর একজন মূর্খ লোক মামত করছে এটাও ঠিক নয় আর গোনাহা আর ফাঁসেক লোক মমিন লোকদের এমামত করছে এটাও ঠিক নাই বিশেষ করে মুসলিম সমাজে আজকাল যেই গোনহাগুলি একেবারে মানে গোনহাই মনে করা হয় না সিগারেট পান করা দাঁড়িয়ে না রাখা জর্দা খাওয়া আটাখনা নিচে কাপড় এই রোগগুলি রয়েছে আর সামনে আগে বেড়ে যায় নজ পড়ার জন্য আমরা অনেক সময় ধৈর্য ধারণ করিনি কিন্তু কিছু কিছু শক্ত লোক অল্প বিদ্যা শক্ত লোক রয়েছে এখানে একজন ইন্ডিয়ান লোক ছিল এরকম একদিন সামনে জামাতে নামাজ পড়েছি আর ওই দ্বিতীয় জামাতে গেছ ইন্ডিয়ান লোক এই লম্বা দাড়ি পরিচিত মানুষ আর ওই মেসরি দাড়ি নাই না নিজের কাপড় সামনে আগে বেড়ে মেসরিদের একটা আত্মহংকার ও নামাজ পড়ে গেছে তারপরে দাঁড়িয়ে গিয়ে নামাজ পড়িয়ে দিচ্ছে হয়তো আমরা আমরা বুঝি করো না যদিও ফাঁসেক এর পিছনে আমার নামাজ হয়ে যাবে সবুর করে দিলাম। কিন্তু অনেকে ধৈর্য ধরতে পারে না অন্যায়ের ক্ষেত্রে আসলে এটা অন্যায় আসলে তুই পিছনে থাকো যাই হোক পিছনে তারপরে ছোট এমামতি বড় এমামতি হ্যাঁ মসজিদের এমামতিও জায়জ নয় আর এমামতি ওজমা দেশের এমামতিও জায়জ নাই তবে চাকরি বাকরি যদি করে তো কোনো অসুবিধা রে চাকরি বাকরি যদি পর্দা পর্দার হেফাজত করে বাণিজ্যের সাথে আর পুরুষদের সাথে অন্য বিষয় কিন্তু ধরেন একটা গোটা ডিস্ট্রিক্টের একটা বিভাগের দায়িত্ব কমিশনার এটা হলে নেতৃত্ব এটা আদালতের প্রধান বিচারপতি মহিলা হ্যাঁ এটা হচ্ছে কারণ বিচারপতি হচ্ছে সরকারের নায় এগুলি নাইজ নাই বড় নেতৃত্ব ছোট নেতৃত্ব মসজিদের নেতৃত্ব জায়জ নাই মহিলার আর বড় নেতৃত্ব জায়েজ নয় এই মর্মিনবীকার হাদিস কোন জাতি কল্লান হাসিল করতে পারবে না ও আল্লাহ আমরা ইমরা তাদের কাজ নেতৃত্ব যদি মহিলাকে দিয়ে দেয় আর আমাদের কাজকর্ম আমলের মধ্যে নামাজটা আমাদের কাজকর্ম সুতরাং যদি মহিলাকে দিয়ে দেয় তাহলে সেই জাতির কোন কল্যাণ নেই তাহলে দেশের এমামত কি করে দেওয়া যাবে যাই জন্য তারপরেও যদি কেউ গায়ের জরি অথবা ভোটের জরি চলে আসে তাহলে মুসলিমদের জন্য আনুগত্য করা আবশ্যক এই নাই যে তার বিরুদ্ধে রাস্তায় বেরিয়ে যাবে विद्रोह घोषणा कर तरिका निन्ता बुझेना आगे बुझे ना, के के ना? ना महिला, महिला नेतृत्व ठीक आगे हादिस बुझते पे को शांति नहीं शांति रही प्रजार शांति रही है जदि महिला नेतृत्व क्या आल्ला पाके पक्ष रहमत कल्याण हाँ गाय जोरे चले महिला खन तो बसराध खनिपराधी बी हजर यूसुफ बसर गवर्नर तो महिला महिला नेतृत्व बड़ अपराधी বড় বড় আলেমদের কখনো কোন জালেম শাসকের বিরুদ্ধে বেরিয়ে কল্যাণ হাসিল হয়নি দেখান এই চোদ্দশো বছর ইতিহাসে কখনো কল্যাণ হাসিল আপনি বের হওয়ার উদ্দেশ্যটা কি বের হওয়ার উদ্দেশ্য কি যে হোক আর আমরা খুন হই এটাই যদি উদ্দেশ্য থাকে তাহলে বেরোন কিন্তু এটা তো উদ্দেশ্য হওয়া উচিত না উদ্দেশ্য হচ্ছে সংস্কার করা শান্তি প্রতিষ্ঠা করা ভালো মানুষকে নিয়ে আসা তাহলে এর চাইতে ভালো অবস্থা যাতে তৈরি হয় কখনো কোন জালেম শাসকের বিরুদ্ধে বেরিয়ে কোন কল্যাণ লাভ করেনি উম্মত কোন ফায়দা হয়নি একটা করে তার উপমা দেওয়ার কোন প্রয়োজন করে না ওই ইতিহাসগুলি দেখলেই বুঝতে পারবেন আবদুল্লাহ বিন জুবাইর শাহাদ মক্কাতুল মুরমাই যদি আব্দুল রহমতুল্লাহ রাজিয়া ছেলে সাহাবি হ্যাঁ আর তিনি আগেই হয়ে গেছে হয়ে গেছে তারপরে এই করে লাভ হয়নি ক্ষতি হয়েছে তারপরে বাকিগুলো আছে যা কত লম্বাইতে যাচ্ছি সবসময় আমাদের উদ্দেশ্য থাকবে যে এই রকম একটা পদক্ষেপ নিয়ে লাভ হবে না লস হবে জাতির বৃহৎ স্বার্থ জাতির আমার আপনার ব্যাপার না ১০টা বিশটা লোকের কথা নাই লোকের কথা হ্যাঁ তাহলে আপনাকে সবসময় চিন্তা করতে হবে লাভ যদি থাকে তাহলে ঠিক আছে আর যদি দেখা যায় যে এর উপরে আরো অশান্তি বেশি বাড়বে আমাদের হাজার হাজার প্রান্নাশ হবে তাদেরও হাজার হাজার প্রান্নাশ হবে ওইদিকেও মুসলিম এদিকেও মুসলিম ফায়দা তো কিছু হলো না নিরাপত্তা যেটুকু ছিল সেইটুকু শেষ হয়ে যাবে ঘরে ঘরে সকলের কাছে অস্ত্র চলে আসবে আর যে যাকে ইচ্ছা করবে মারবে শান্তি প্রতিষ্ঠা হবে কখনো শান্তি প্রতিষ্ঠা হবে না এখানে গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে বিষয়টি পিছনে হবে হবে কি না বলেন দেখি যার মধ্যে কাবিরা গুনা আছে যার মধ্যে কাবিরা গোনা আছে অথবা অনেক অনেকগুলি গুন আছে অহরহ সাগিরা গোনা করতে থাকে এ হচ্ছে ফাঁসে গোনাহা শুধু যেগুলোকে সামাজিক ভাবে গোনা মনে করা অন্যায় মনে হয় সেগুলি গোনা না বিধাত বিধাত করে সে ফাঁসেক যে বিদাত করে সেও ফাসেক তাহলে বেদাতের হুকুম আর যারা সামাজিক বা অপরাধ বা এই ধরনের যে অপরাধগুলি যে অপরাধগুলিকে অপরাধ মনে করে চুরি করা মদ খাওয়া হ্যাঁ জোয়া খেলা সকলে অপরাধ মনে করে রকম অপরাধে অপরাধী আর কোন বিদাতি করিম সালাম এর তরিকা বাদ দিয়ে বিদাতির বন্দী করে বিদাতির তরিকায় জীবনযাপন করে বিদা দিয়ে অনুষ্ঠান করে বিদাতি নামাজ পড়ে একই অবস্থা দুই শ্রেণীর মানুষের হুকুম দুটোরই একই যদি সারাবীর পিছনে নামাজ জায়জ হয় তাহলে বিদাতির পিছনে নামাজ জায়জ হবে হ্যাঁ শর্ত হচ্ছে বিদাত দুই রকম বিধাতটা আবার কুফুরি পর্যন্ত না পৌঁছায় বেদাত হচ্ছে চিরকালের জন্য পৌঁছে কিছুই বুঝলো না সুহান বেদাৎ দুই রকম বিদাতে মুকাফেরা আর বিধাতে গায়ের মুকাফেরা বা মোফাশেতা এমন বিদাত যে বিদাতগুলি মানুষকে কাফের মুশ্রেক বানিয়ে দেয় যেমন কবরে কবর মাজারে তফ করার বিদাত আল্লাহ অন্যকে ডাকার বিদাতিল এসব করার বিদাত হ্যাঁ কবর মাজারে গিয়ে ছেলে মেয়ে চাওয়া রোগের আরোগ্য তলব করার বিদাত এগুলি বিধাত মানে ইসলামে নতুন যার নব বিশাল শিখানি সাহাবারা জানতেন না তবে তাবে জানতেন না নতুন এদিক দিয়ে বেদাত আর যেগুলি হক সেগুলি কাকে দিয়ে দেওয়া আল্লাহর মুসরিখ যাবে কুফুরিতে নিমজ্জিত হবে তাহলে রকম এমামের পিছনে নামাজ পড়া যাবে না যেমন নাস্তিকের পিছনে নামাজ পড়া যাবে না নাস্তিক যদি নওয়াজ পড়ে নামাজ পড়া যাবে না কার মুফের আর আর এক হচ্ছে বেদাতে মো ফাঁসে খায় এমন বিদাত যেগুলি কাফের বানান করে সুদ খেয়ে ঘুষ খেয়ে ফাঁসে খায় ঘুষ করবেন না ওর পিছনে এই হুকুমটা জানেন হাদিস এটা জিফ যদি সই হাদিস হইতো তাহলে তো ধরে নিতেন যে ফাঁসেকের পিছনে নামাজ হবে না ফাঁসেকের পিছনে নামাজ এই মরমে এমা বিজমা রয়েছে অর্থাৎ আপনি স্বেচ্ছায় ফাশেক এগিয়ে দেবেন না মুসলিমদের এজমা রয়েছে একটা লোক জান ফাশে জানেন যে জুয়া খেলে জানেন যে মদ খায় বলছে নামাজ পড়া হ্যাঁ জানেন যে বেদাত করে আমি এ সত্ত্বেও ফাইন না হু তাহ তবে নামাজ শুরু করে দিলে অথবা তাকে আগে পাঠিয়ে দেওয়া হয়েছে অথবা সরকার বেদাতিকে এমাম নিযুক্ত করে দিয়েছে তাহলে সেখানে আপনার কোন আরেকটা হচ্ছে নামাজ শুদ্ধ দুটো হতে বিরোধ নেই দুটো কোথায় বিরোধ নেই কি বুঝতে পারলেন শরীয়তে ফাশেক কে সামনে বাড়ানো এমামতির জন্য কি নিষেধ এর ওপর ইজমা রয়েছে অর্থাৎ কে কিন্তু যদি এমামত শুরু করে দিয়ে থাকে অথবা আগে চলে গিয়ে থাকে পাঠিয়ে পাঠিয়ে দিয়ে থাকে কেউ অথবা নিযুক্ত করে দিয়ে থাকে তাকে এমাম হিসেবে তাহলে তার পিছনে নামাজ হবে এখানে আপনার এ অজাহ চলবে না যে এরা নামাজ সুতরাং না তাই ঘরে করে। যারা একটু শিখার পরে যদি এদের সংখ্যা আলহামদুলিল্লাহ ওই রকম নেই কিন্তু এক বড় ফিত না হ্যা একা নামাজ পড়ছে বাড়ি গিয়ে মসজিদে নামাজ পড়তে জানে বলছে বিদাতি বিদাতি মানে কোন ধরনের বিদাতি বলছে যে এইরকম চিল্লার বিদাত নামাজ পড়তে হবে আর আপনি এবারে অমতি করবেন বাড়িতে মহিলার মতো না যাইজ না আপনার জন্য শৈতান গ্রাস করে নিবে আপনাকে কখনো যাইজ না এক চরমপন্থী মক্কায় থাকতো আশ্চর্য হয়ে যাবেন ছর আগে সম্পর্কে জানতাম না সে হারামে পাকিস্তান থেকে বেরলবিরা যারা কবর পূজারী তারা আসলে মক্কা এসে নামাজ পড়ে না পিছনে যদি কখনো পড়েও নাই তা আবার হোটেলে গিয়ে নামাজ পড়ে আলাদা এত গুমরা কিন্তু দাবিদার সহিদার নামাজ পড়েন না কি জন্য আর এক ছাত্র বলছে যে নামাজ পড়তে যায় না হারামে কেন বলছে যে না তোমাকে নামাজ হয় না সৈন্যত অনুসারে নামাজ হয় না তাড়াতাড়ি হয়ে যাচ্ছে এই হয়ে যাচ্ছে সে হয়ে যাচ্ছে যে নামাজের সৌন্দর্যগুলি রয়েছে হয়তো কোনো সময় হয় না এরকম হইতে পারে অবস্থার পরিপ্রেক্ষিতে সেই জন্য নামাজ পড়তে যায় না কত গুমরা গুমরা চিন্তা করেন তো এরা বড় এক শীত না এই ধরনের লোকগুলি নবী করিম সালামের জামানার পরে পরেই খারেজি দলে ভর্তি হয়েছিল যারা দিনের মশলাতা অবলম্বন করে যেই কঠোরতা আল্লাহ এবং রসুল দেননি তাদেরই সম্পর্কে আশঙ্কা আছে যে আজকের কট্টর কালকে খারেজি হইতে পারে খারেজিদের এগুলি লক্ষণ খারেজিদের লক্ষণ যারা খারিজি হয়েছিল তাদেরই পূর্বপুরুষ নবী সালাম যখন কিছু লোককে দিলেন না দেল আল্লাহ কে ভাই করেন ইনসাফ করেন্লাহ তার মানে কত ও ইনসাফর আর কত নাই বিচারক যে রসুলছে খুব সুন্দর সুন্দর কথা বলবে মনে হচ্ছে ইসলামের কথা তহিদ এর কথা সন্ন্যতের কথা মিনা দিন এমরকোনামিন ইসলাম কিন্তু ইসলাম থেকে বেরিয়ে যাবে বরুকুই সাহিম না যেমন তীর বেরিয়ে যায় তীর দ্রুত বেগে যদি বলে নামে কিতাব যা এদের যদি এক একজন নাম ধরে এমন আজুবাজুব ঘটনা হয়েছে যা নিরাপদ নিরাপদ পৌঁছে দিয়েছে যা যা পৌঁছে দিয়েছে তুমি বলছি যে আমি মুসলিম খলিফা কে মানো তুমি আলীকে মানো তুমি তোমার রেহাই নেই বলে এইরকম খারিজ ছিল কেমন পর্যন্ত এইরকম ফেতনা থাকবে সেজন্য সাবধান কখনো দিনের ব্যাপারে বাড়াবাড়ি করবেন না অল্প জেনে বাড়াবাড়ি করবেন না না জেনে বাড়াবাড়ি করবেন না যতটা আল্লাহ পাক বলেছেন তার আসল বলেছেন তাতে হবে নামাজ শুদ্ধ খুব সুন্দর কথা বলেছেন যার নামাজ সহি তার এমামতিও সহি তার নামাজ কবুল হয় আল্লাহর কাছে এমামতিও কবুল হবে তাহলে কার নামাজ সহি যে বড় শির করেনা যে বড় শির করে নামাজ পড়ে আর বলে যে বড় পীরকে সাহায্য করো হে খাজা বাবা হ্যাঁ আমার রোগ ভালো করো তাহলে ওর নামাজই কবুল হয় না মৌসুমে কি জীবন যাপন বুঝা গেছে তাহলে ওর নামাজ কবুল হয় না ওর এমামতীয় কবুল না কিন্তু যার নামাজ শুদ্ধ হয় নামাজ সহি তার এমামতিও জায় রয়েছে যদিও বিদাতের ক্ষেত্রে আছে যে ওই আমলটাই বিদাত থাকলে ওই আমলটা কবুল হবে না কিন্তু সবগুলি আমল তো কবুল হবে না এমন কথা নেই বিদাতির বিদাতের সব আমল কবুল হবে কথা নাই যে আমলটাই বিদাত ঢুকবে সেই আমলটা যেহেতু নবীর আদর্শ মোতাবেক হইল না সবগুলি অনেক আছে যে ক্ষেত্রে হয়তো না নাই তো পড়ে জাকাত দেয় তখন ও তো নামাই তো পড়ে না জাকাত হইলো জাকাতো কবুল হইলো ঠিক না মাতা পিতার সেবা করে তখন তা নাই তো পড়ে না ঐটা তো কবুল হলো যদি নামাজ পড়ে একটা মদ ঘর যদি নামাজ পড়ে নামাজ কবুল হবে না এটা হারাম খাওয়ালো ঘুষখর যদি নামাজ পড়ে নামাজ কব হবে না অবশ্যই নামাজ কবুল হবে এখন শোনেন একটা হাদিস এই ক্ষেত্রে আমি নবী সালের দশজন সাহাবিকে পেয়েছি দশজন সাহাবিকে পেয়েছিম শাসকদের পিছনে তারা নামাজ পড়ত তারা নামাজ পড়তেন দশজন সাহাবিকে পেয়েছি হাজ ইসুফির পিছনে নামাজ পড়তেন আব্দুল্লা খেলাফতের যোগ্য ছিলেন কিন্তু দেখো আমার পোলাকে দিতে পারবে না আমার ছেলেকে খেলাফত দিবে না যদি তোমাদের মধ্যে দ্বন্দ্ব হয়তো পরামর্শ নিবে তা অধিক সতর্কতা যদিও আমার ছেলে ওই যোগ্যতা রাখে তারপরের লোকেরা বলবে দেখো আমার ছেলেকে দিয়ে গেলি হবে না আর এমামরা তোমাদের জন্য নামাজ পড়ে আর তাদের জন্য নামাজ পড়ে ফাইন আসাবু তারা যদি ঠিক করে নামাজ পড়ে ফালাকুম ওয়ালাহুম তাহলে তোমাদের ভালো হলো আর তাদেরও ভালো হলো ভালো সেই নামাজ পড়লো তাহলে ওয়াইন আখতা যদি ভুল করে ফালাকুম তাহলে তোমাদের কল্যাণী হলো তোমাদের কোনো ক্ষতি নেই আলাইহীদের হলো তাদের গোনা হইল তাহলে যদি নামাইতু দিয়ে নামাজ শুরু করে আর বিদাতি মনাজাত করে তো আলৈহিম এর গোনা তার ওপর আসবে এ গোনার বোঝা আর ফালাকুম তোমাদের ভাই তোমাদের নামাজ হয়ে যাবে তোমাদের নামাজে কোন ক্ষয়ক্ষতি হবে না বিদাতি এমাম নামাইতু পড়ছে তার পিছনে নামাজ আফলাকুম তোমাদের নামাজ হয়ে যাবে তোমাদের যে কোনো জালেম গোনাগার কাবিরা গনাই লিপ্ত ওর পিছনে নামাজ হয়ে যাবে আর তাদের গোনা গনার বোঝা তাদেরকে উঠাইতে হবে বলছেন যে بہ حادیس رہے تد اللہ خلف الاسیک در پیچھنے فاقل وغیر আর যে কোনো মানুষের জন্য পাঁচ নামাজ জমান নামাজ পড়া আর তারাবি পড়া যে কোন ঈদের নামাজ সমস্ত নামাজ পড়া জায়েজ এমন ব্যক্তির পিছনে যার সম্পর্কে বিদাত জানান আর ফাঁসে কেউ জানি না এই ক্ষেত্রে চার এমাম আবু হানিফা শাহি মালিক আহমদ রাহি মহমুল্লাহ তাদের ঐক্য মত রয়েছে আর পরীক্ষা নিবে গিয়ে গিয়ে আপনি জিজ্ঞাসা করা শুরু করলেন বলেন তো আল্লাহ কোথায় নামাজ পড়ার আগে না না না কোনোজন করে না বলেন তো তাহিদ কত বরকার হ্যাঁ বলেন তো দেখি পীরের মরি রাখেন যতক্ষণ পর্যন্ত না জেনেছেন আপনি হাল বরং যার অবস্থা ঢাকা তার পিছনে আসলে যে কোনো মানুষ যার সম্পর্কে আপনার কোন দোষ জানা নেই তার আল্লাপ জানা বুলু ফিল ধরা পড়েছে জি হ্যাঁ এটা রিয়াজের ঘটনা মসজিদের পাশে যে রুম থাকে সেই রুম এ বুলু ফিল কয়েক বছর আগের ঘটনা এই বিষয়েলাফ রয়েছে ফা পিছন এমাম তবে মা আনাল আফজাল তাকদী মুী তবে মুতাকি পরেশগার ভালো মানুষকে আগে বাড়াবেন স্বেচ্ছায় খুশি আগে বাড়াবেন না তাকে কিন্তু যেমন বললাম নিজের বল প্রয়োগ করে চলে যায় অথবা কেউ তাকে নিযুক্ত করে দিয়ে তাকে যেমন সরকারের পক্ষ থেকে আপনার কিছু নেই অথবা গ্রামবাসী নিযুক্ত করেছে আপনি কিছু করতে পারবেন না আপনার আপনার সমর্থনের লোক নাই ওয়াজব আল এমাম আহমদ ওয়াথবা হুফিল এবং তার অনসারীরা তাদের প্রসিদ্ধ মজা হচ্ছে আদম সেহাত এমামতিহী ফাশেকের এমামতি সহি আর শোনেন এই মর্মে যে দলিল শুনলেন যে ফাঁসেকের পিছনে নামাজ একটা দলিল শুনেন ওয়াকানি খালফাল ওয়ালিদ বিন বলছেন আব্দুল্লাহদ প্রসুদ তিনি নামাজ পড়তেন গভর্নর ছিল তার পিছনে নামাজ পড়তেন ওচে মদ পানে অভিযুক্ত ছিল তার সম্পর্কে লোকেরা বলতে মদ খায় তাহলে মদ খর পিছনে নামাজ পড়তেন আবদুল্লাহ মসুদ সাহাবি যাচাই করবেন হ্যাঁ ইমাম যে রেখে যাচ্ছে তার জন্য অবশ্যই উচিত যে আমার যে স্থলাভিষিক্ত যাকে করছি আর সেই আকিদার কেনা তার দায়িত্ব কিন্তু আমার দায়িত্ব না যে একটা মসজিদে নামাজ পড়বো জানবো তবে যখন জেনে নিয়েছি আর আমার পাশে বিকল্প মসজিদ আছে ওই ক্ষেত্রে সতর্ক সহি আকিদার ভাই নামাজ পড়ায় যে কোনো দেশের মানুষ হোক আমার দেশের সাথে সম্পর্কে জমিনের সাথে সম্পর্কে নেই সোহা আকিদার হইলে ওখানে কি আমি নামাজ পড়ি কিন্তু যতক্ষণ জানি না অথবা কখন এমন পরিস্থিতি হইল যে নামাজ পড়তেন ওয়াহুয়া মনহুয়া সকর বলছেন যে যেন তোমরা ইউসুফ কে কে সাফা কুদ্দে মা বা ফি সাফা কেমা কত যে মুসলিম নেক লোক আল্লাপের ও খুন করেছে আল্লাপ বলেছেন তথা বল আলাল আলামা আর আলমাইকেরা মো তাবে বিরুদ্ধে কত যে জবান দারাজি করেছে তার পিছনেও নামাজ পড়েছেন আব্দাল তাইলে বোঝা গেল যে কেন নামাজ পড়েছেন খুশি হ্যাঁ না কখনো না কখনো বলেন তুমি নামাজ পড়া কখনো না কিন্তু হ্যাঁ হচ্ছে গভর্নর হ্যাঁ বন ও আর গভর্নর তখন নামাজ পড়াবে যেমন দুনিয়ার নেতৃত্বে মসজিদের কারো পক্ষ থেকে আপনাকে যদি বলা হয় যে আপনার কি মত কাকে এমনি দিব কখন আপনি সমর্থন করবেন না বিদাতির এটা আপনার তখন ফরজ দায়িত্ব যাতে আপনার বিদাতির উপর আর বিদাতের ওপর সন্তুষ্টি প্রকাশ না পায় শেখ আব্দুর রহমানের যেমন কথা বলে আফল কর্মের ফাঁসে হইতে পারে আমলে ফাঁসে যে কোনো হতে পারে কারণ ফাশেকের নিজের নামাজও যখন কবুল হয় আর যারা টাকনার নিচে কাপড় ডাকে তাদের পিছনে নামাজ যেমন বললাম ভ্রমপান করে জর্দা খায় বা দাঁড়িয়ে নেই মিথ্যা কথা বলে দেখেছেন নামাজ পড়া একটা শর্ত যে আপনি স্বেচ্ছায় আগে বাড়াবেন না কখন আপনি ফার্স্ট থেকে বলবেন না এই তাজিম আর শ্রদ্ধা সম্মান পেশ করবেন না যে যান নামাজ পড়া না কখনো না ফাহাদ আল কলহ রাজ এটা হচ্ছে সব চাইতে কথা ওলা কুলনা আর বলছেন যদি আমি বলি শেফিনবাজ বলছেন যদি আমরা বলি আন্না সালাতের নামাজি হবে না আর ফাঁসে যে কোনো একটা কবিরা গুণা করলি ফাঁসেক হয় আর তবা করেনি তবা করেনি তো ফাঁসে তার দূরে হয়ে গেল অথবা আদমান আলা সা সর্বদা সাগীরা ছোট ছোট গুণা করতে থাকে বলছেন আসুর আলেনসুর আলাল ইমাম নেমাম মুসলিম সমাজে পাওয়াই মুশকিল হয়ে মুসলিম সমাজে পাওয়া মুশকিল হয়ে যাবে আপনি মেসরা সিরিয়া সফর করে আসেন ওই সব দেশগুলো দাড়িওয়ালা ইমাম পাওয়া মুশকিল হয়ে যাবে টাই আর টাইটা অত বড় অপরাধ নাই কিন্তু বললাম তার সাথে আর দাড়ি নেই মোচ নেই হ্যাঁ জ্যোতি বসু আর ওই ইমামে কোন পার্থক্য করা যায় না দেখে দেখে কোনো পার্থক্য করা যাবে না আমি মাঝে মাঝে বলি কারণ দেখতো ওই ভারতের ব্রাহ্মণ ঠাকুরগুলোর মতো লাগে কারণ ব্রাহ্মণ ঠাকুর মাথাতে চুল নেই মো নাই দাঁড়িয়ে কিচ্ছু নাই ব্রাহ্মণ গুলো ওইরকম লাগে ঠিক ওই রকম লাগে আপনার সিরিয়া মেশর এই সব এলাকার এই অবস্থা মুসলিমদের তাহলে এমন পাবেন কোথায় জুমার নামাজ পড়াচ্ছে কিচ্ছু নাই যদি একটা ঠাকুর দাড়ি যায় তো না যাবে না কারণ একই রকম ব্রাহ্মণ দেখ দেখতে একই দেখাই কোন পার্থক্য নাই। আল্লাহ না করে কোথাও যদি মারা যাও মুসলিম ভারতে কাপড় না খুললে বোঝাই যাবে না যে না যা পড়বো না হিন্দুরাকে দিয়ে দেবো যাবে না যে মুসলিম কি মুসলিম না এই অবস্থায় জীবন যাপন করি না যে এমন কোথাও মারা গেলেন আর এখন শুরু হয়ে গেল হিন্দু এসে বলছেন আমরা নিয়ে মুসলমান বলছে আমরা নিয়ে যাবো তখন শেষখানে কাপড় খুলতে ভারতে হয়েছে এরকম ভারতে হয়েছে খাবার আপনার সম্পর্কে যেন এরকম না আল্লাহ করে শিখ যদি মারখা মারা শিখ হতে পারে শিখ এর বাচ্চা দেখলো রাখবে না আল্লাহ লাঞ্ছিত করে দিয়েছেন তো সাইফিন এমাম খুঁজি যে কাবিরা গোনা করলে এমনি করতে দেবো না আর ওর পিছনে নামাজ পড়বো না তাহলে পাওয়া যাবে না এমাম পাওয়া যাবে না আজকাল মেলা মসজিদ শুরু হয়ে গেছে সবগুলি একই রকমের সবগুলি যখন কানা মামার কানা মামার এক কানাকে আগে বাড়িয়ে তারা করবেন টা কথা লম্বা হয়ে গেছে সুতরাং এখানে আজকের দর্শেস করছি আল্লাহ আমাদের ভুল ক্রান্তি মাফ করেন কথার ভুল কাজের ভুল আল্লাহ পাক আমাদের মাফ করে দেন আল্লাহ আলম যেন আমাদের আল্লাহ পাকি করেন আল্লাহ আল্লাহ পাক দান করেন ও সাল মহম্মদী ও এমন এমন বৃদ্ধের লোক যার উচ্চারণ করতে গিয়ে জড়িয়ে যায় তো ইচ্ছা করে তো হয় না যদি তার আসলে তেলাও ঠিক ছিল অর্থ পাল্টে যায় না কিন্তু তার বার্ধক্যের কারণে উচ্চারণ জড়তা চলে আসে তাহলে তো অসুবিধা নেই হম কিন্তু বড় ধরনের ভুল যাতে অর্থই পাল অর্থই এই রকম যদি হয় তাহলে দল কেউ যদি জিম পড়ে তাহলে অর্থই পাল্টে যাবে হ্যাঁ অথবা দাল পড়ে দাল পড়ল দলিন পড়লো অর্থ পাল্টে যাবে আর জল্লিন লীন অর্থ পাল্টে যাবে এইগুলো জানতে হবে এইগুলো মখরাজ এগুলো জরুরি এইরকমই আহ সিনকে সাহেব সিনকে বড় সিন পরে দিল ইত্যাদি ইত্যাদি এগুলোতে অর্থ পাল্টে যাবে তো এই রকম যদি হয় তাহলে এইরকম লোক দেওয়া ঠিক নয় আর তারপরে এমামতি যদি শুরু হয়ে গেছে তাহলে তো টেনে ফেলার ঠিক নয় হ্যাঁ তাহলে আয়োজন নাই আর আবাদে এমাতিও যে আয়োজ নাই নমাজ পিছনে নমাজ পড়েন আপনার নজাজ তখন হয়ে যাবে জি নসিহত এই রকম লোক ফরজ গোসলের জন্য গোসলের পরিবে উজু করার শর্ত কিনা শর্ত নাই তবে সোনা ফরজ গোসলের আগে উজু করে নেওয়া হচ্ছে সন্নাথ তবে যদি কে উজু না করে গোটা শরীরে পানি ঢেলে নেই তো তার গোসল হয়ে যাবে তার সাথে সাথে অনেকে বলেছেন যে পানি দেওয়া আর কুলি করা যাতে করে মুখের ভিতরে পানি যায় আর নাকের ভিতরে পানি যায় এগুলো অনেকে অজেব বলেছেন গোসলে এবং উজুতে অনেকে অজেব বলেছেন মশলা এখতালাব রয়েছে আর একদল সোননাতে মক্কাদা বলেছেন এই ক্ষেত্রে সতর্ক হচ্ছে যে গোসল করার সময় উজু যদি নাও করে কমপক্ষে কি করবে কুলি করবে আর নাকে পানি দিয়ে নিবে তখন উজু করবে উজু করল কিন্তু উজু করে নেওয়ার পর আবার কারণ অনেকে আজকাল তো অধিকাংশ মানুষ সাবন ব্যবহার করে তাই না আর সাবন কখন ব্যবহার করে যখন গোসল করতে লাগে আগে উজু করে নিলেন তারপরে সাবন গোটা শরীরে লাগাইতে লাগলে লজ্জা স্থানেও হাত না তাহলে নষ্ট হয়ে যাবে এই জন্য আগে লজ্জায় স্থান পরিষ্কার করে নেবেন হ্যাঁ সাবান দিয়ে হোক কার তারপরে উজু করবেন উজু করার পরে গোসল করবেন আর গোসল করার করে আপনি সুন্দরভাবে আপনারা শুনে নিতে পারবেন একামত দিয়েছেন নামাজ ছাড়া এটা হচ্ছে ঠিক কারণ নবিস্লাম বলেছেন যে যখন একামত হয়ে যায় ইজাউকিমাতির সোলাত ফালাহ সোলাত বক্তব্য ফরজ নামাজ ছাড়া অন্য কোন নামাজ নেই সেজন্য এই হাদিসের আমল করেছে ঠিক করেছে কিন্তু যদি দেখে যে এ কামত হইতে আমি আমার এখন মোটামুটি আর বাকি আছে আর এইরকম যদি করে হয়তো পাব যে আমি তার চলে গেল কিন্তু আমি প্রথম রাখাতে শুরু থেকে লেগে যেতে পারবো তাহলে যদি কমপ্লিট করেন তাড়াতাড়ি বিশেষ করে যারা রুকুতে চলে গেছে অথবা রুকু থেকে উঠে গেছে এইরকম লোকদের বলি আমি যদি রুকু থেকে উঠে যাই দ্বিতীয় রাখাতে রুকু থেকে উঠে যাই তাহলে দুই শেষদা আর তাহিয়া আর যদি দেখা যায় যে না এখন রুকুতে যাইনি আমি দাঁড়িয়ে আছি রুকুতে পারে না আমি এইরকম করবো কেন তারপরে এটা নবিসামের আহ নির্দেশের খেলাফ নাইসালাম বলেছেন অন্য কোনো নামাজ নেই একই মসজিদে একাধিক জামাত নেই জামাত চলছে আর আপনার সন্ন্যত চলছে এরকম নামাজ নেই আসলে এটা দৃশ্য খারাপ দৃশ্য শেষনাতে শেষনাতে আরবিতেই দোয়া করেন নামাজের ভিতরে তবে এমন কিছু চাওয়া আপনার আছে আল্লাহ পাকের কাছে আর আপনি আরবিতে জানেন না যে কিভাবে চাইব জরুরি না যে আরবিতে চাই তবে নিজের ভাষাই দোয়া করতে পারবেন অসুবিধা নেই ফরজুন কারণ এটা আল্লাহ পাকের সাথে কথা বলা আপনি বাংলায় বলেন আর ইংরেজিতে বলেন আল্লাহর সাথে কথা বলছেন আপনি মানুষের সাথে মানুষের সাথে আরবিতে কথা বললেন নামাজ বন্ধক নিয়েছে বন্ধক নিয়ে ওর যদি ফসল খেয়ে থাকে তাহলে সুদ খেয়েছে বোঝা গেছে বন্ধকের সিস্টেমটা আল্লাহ হেফাজত করে কত হারাম খেয়ে যে লোকেরা চলে গেছে সুদ খেয়ে আল্লাহ ভালো জানে কেমন করে এটাকে এরা জাইজ করে নিয়েছে অথচ সুদ হারাম আর বিরুদ্ধে পাকের যুদ্ধের ঘোষণা আছে আমার মনে হচ্ছে সমাজকে কামড়িয়ে ধরেছে এই বন্ধকের এই সুদে হারাম এটা সুতরাং বন্ধকের নামটাই উঠিয়ে দেয় বন্ধক বলে কিছু নাই ইসলাম আছে জমি ভাড়া নেওয়া এজারা আছে আর জমি আদি করা কি আদি করা আছে অর্থাৎ মেহনত করবেন পরিশ্রম চাষাবাদ করবেন জমির মালিকের জমি নিয়ে আর তারপরে যার উপর এর্তে আমাদের আঞ্চলিক ভাষা আদি করা অর্ধেক দিত না হয় যে ভাই আজকাল আমার মেহনতির খরচ খরচা বেশি হয়ে যাচ্ছে দুই ভাগ আমি নেব আপনি এক ভাগ নেবেন জমি ও অসুবিধা নেই বুঝা গেছে এই দুটো তরীকা যা হাজার আমার বন্ধকের আলোচনা করেছি আর না জমি ভাড়া নিয়ে নেন যেমন ঘর ভাড়া ঘর ভাড়া নেওয়ার পরে আপনি থাকেন আর নয় ছয় মাসের ছুটি চলে যান আপনি কি বাসার মালিক বলতে পারবেন ছরে বা পঞ্চাশ হাজার খেলো খেলো খেলো কারণ ভাড়া দিয়েছে জমি ঘর ভাড়া দেওয়ার মত। আর তৃতীয় হচ্ছে বন্ধক যে টাকা ধার নেওয়া টাকা ধার নিয়েছে ওরিক আপনি এখন বেনিফিট চাইছেন যে আমি কিসে ধার দিব আমার টাকা কি এই যে টাকা বা করবো আপনার জমিটা আমার কাছে জমির ফসল আমি খাচ্ছি আর আপনি লাভবান হন আর ওই যতটা টাকা দিয়েছিল টাকাও নিল আর ফসলটা খেলো এই যে ফসল খেলো আর টাকাটা পুরো ফিরিয়ে নিল তো অতিরিক্ত ফসলটা এটা সুদ নয় এটা নিঃসন্দেহে সুদ সুতরাং বন্ধ সিস্টেমটাই এ টু জেড হারাম শুধু হারামই না এটা সুদ শুধু এতে কোনো সন্দেহ নেই কোনো রাস্তা নেই কেন বন্ধক বন্ধক তো মানুষ আছে শরীয়তে বন্ধ কিসের আছে বন্ধুক আছে মালসামানের অলঙ্কার বন্ধ করে রাখেন আমার আইতে থাকলো কবজাতে থাকলো তুমি টাকা দিবে তারপর তোমার অলঙ্কার নিয়ে যাবে হ্যাঁ তোমার ঘোড়া তোমার গরু তোমার ছাগল বন্ধ করে রেখে যাও ঠিক আছে টাকা নিবে একশোর তোমার মোবাইলটা আমাকে বন্ধ করে রেখে যাও টাকা দিয়ে যা মোবাইল টা নিয়ে যাবে এইগুলো হলে বন্ধক কিন্তু মোবাইল ব্যবহার করতে পারবেন আপনি এইটাই যদি সুদ হয় ফসল খাওয়া কি করে যাই হলো এই বন্ধকের লানত থেকে অভিশাপ থেকে দেশকে মুক্ত করেন জাতিকে মুক্ত করেন কথা বুঝতে পারছেন হারাম আর তারপরে কেনবেন कारो का जमी कनार क्षेत्र नीतिमला मन रखें जो स्पेशल नई लोकटार जेहे एहसान आज सूतरा मार्केट दर हमलाघा बीघे दिए दी ना कम लगे जानज ना यकम व्यवसाय जायज नहीं बजार दर जो दाम ठीक है चक्षु लज्जाई एहसान अवदान आज से जन जो सस्ता जायज नहीं হেজাব স্বামী ফাসেক বলছে যে হেজাব ব্যবহার যারা করে তারা হচ্ছে চরমপন্থী এটাই তো এই ক্ষেত্রে ধৈর্য ধারণ করবে আর স্বামীকে উপদেশ দেবে স্বামীকে উপদেশ দেবে কারণ তার কাছ থেকে তো তালাক নিতে পারছে না যদি তালাক নিতে পারে তাহলে যাইজ রয়েছে শরীয়তে এইরকম ফাঁসেক লোক থেকে যারা ইসলাম সম্পর্কে এরকম কথা বলে পারে করবে তাকে যদি চরমপন্থী বলে চরমপথী দাঁড়িয়ে রাখছে চরমপন্থী বলে দাঁড়িয়ে গুরুত্বপূর্ণ সুতরাং হেজাবের কারণে কেউ যদি চরমপন্থী বলে তাহলে এইরকম ফাঁসে শুধু নয় কুফুরির আশঙ্কা আছে এইরকম লোকের আর ইসলাম নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে এর থেকে মুক্ত হওয়া উচিত যদি মুক্ত না হইতে পারে তাহলে ধৈর্য ধারণ করুক এবং তাকে নসিহত করুক আল্লাহর ভয়ে দেখা ইসলামিক আলোচনা শোনার জন্য উৎসাহিত করুক হতে পারে ভালো তার সাথে ব্যবহার করুক হতে পারে আর আল্লাহ পাকের কাছে দোয়া করুক আল্লাহপাক যেন বালা মুসিবত দূর করেন এইরকম এরকম নেক আহ ভাই বা বোনেরা যারা রয়েছেন আল্লাহপাক এই পারিবারিক ফিতনা থেকে ফাঁসেকার ফাশেকা থেকে আল্লাহ পাক তাদের যেন নাজার দান করে আল্লাহ পাকের কাছে দোয়া করেন হতে পারে আল্লাহপাক ভালো একটা ব্যবস্থা করেই দিবেন ঘরে লিফলেট বা পমফলেট বা পোস্টার পোস্টার আসলে পোস্টার বাঁধা আছে বা আছে। তো এই রাখা একজন বলেছেন যে কেন যদি এটা তাবিজ শুরু হয় যে এই লিফলেট বা পমফলেট ইসলামিক যেহেতু বাড়িতে লটকানো যদি থাকে তাহলে আমার বাড়িতে বালা বালামসিবত হবে না তাহলে জায়জ নাই কারণ এটা তাবিজের মতো তাবিজ হচ্ছে শির্ক তাহলে জায়জ নাই এইরকমই আয়াতুল কুর্সি লটকানো আছে আমি যে আয়তুল কুসিটা ঝুলিয়ে রেখেছি যাতে করে আমি যখন শুইতে আসবো মনে পড়ে যে আয়তুল কুসি আমাকে পড়তে হবে হ্যাঁ রিমাইন্ড এর জন্য স্মরণ করিয়ে দিব আমাকে এটা অথবা এই আজকারগুলো লিখে রেখেছি যাতে করে আমার স্মরণ হয় যে জিকির আজকার পড়তে হবে এইরকম যদি ঝুলিয়ে রাখে তো কোনো অসুবিধা নেই আর যে অজুহাত পেশ করেছে যে ওই ঘরে সহবাস করবে সুতরাং অবমাননা হবে এগুলো মূর্খামি কথা তাহলে কোরআনে গ্রিম তো ঘরে রাখা যাবে না তিরিশ পারা ঘরে আছে কোরআনে তো আর ওই ঘরে তো বিহে যায় না এগুলো মূর্খামি কথা মূর্খদের কথা কে কোন মুফতি ফতুয়া দিয়েছে বাজারে মুফতির অভাব নেই মশা অবলতবার হ্যাঁ হানাফি তরিকাতে পড়লে হানাফিদের কাছে ওই রফুলো দেননি সুতরাং আর হানাফিত নয় তাদের কাছে সেটা অজেব ফরজ একই জিনিস আর যারা বলছেন অজেব ফরজে পার্থক্য যে তো সেই ক্ষেত্রে বলতে পারেন যে একটু পার্থক্য থাকতে পারে সবদের পার্থক্য কিন্তু আসলে অর্থের দিক দিয়ে দাড়ি জরুরি বিষয় তবে অজেব ফরজ স্তর রয়েছে দাঁড়িয়ে আর হেজাব কিন্তু হেজাব দাঁড়িয়ে না থাকলে না এইরকমই এমনকি নামাজ জাকাত রোজা এইগুলোর মাঝে পার্থক্য রয়েছে সবগুলি ফরজ ইসলাম এরকম কিন্তু পার্থক্য নেই নামাজ না থাকলে ইসলাম নেই কিন্তু কেউ যদি রোজা না রাখে তো বড় কাবিরা গো ইসলাম আছে ফাঁসে গুন মুসলমান তাকে মুসলিম বলবো পার্থক্য আছে ফরোজগুলির মধ্যে অজেবগুলির মাঝে স্তর রয়েছে সবগুলি একই পর্যায়ের নয় সুবাহ